গীতা খবর ভালানি, ভাই বাড়ির হফল ভালি কীতা খবর ভালানি ভাই বাড়ির হফল ভালি দেশো সিলট নয়া দেশপি দেশো আমরা ফুটানী কিতা খবর ভালানি ভাই বাড়ির হফল ভালি কীতা খবর ভালানি ভাই বাড়ির হফল ভালি সিলোট নয়া ফুটানি কিতা ঘটি ভালানি লার শাহ পোড়ানোর মাটি অলি আব্দুল ঘোসকুতু বর্জানী গুণের ঘাটি সিলটের গে অনেক জল তাদের ভালানি, ভাই বাড়ির হকল ভালানি সীতা লং শাহ দুর্বিন শাহ আর হাসন রাধা রমন করিম ভালি ভাই বাড়ির হকল ভালি কীতা খবর ভালানি, ভাই বাড়ির হকল ভাল সিলট লো ইয়া দেশ বিদেশ লন্ডন আমেরিকা হস্ত হরি রোজি হি দেশ ফটান টেকা সিলটর প্রবাসীরা লন্ডন আমি রোজি হরি দেশ ফটান টেকা কমলা লেবু অনারসার কমলা লেবু অনারসায়ের খবর রাখনি কিতা খবর ভালানি, ভাই বাড়ির ভালানি, কিতা খবর ভালানি, ভাই বাড়ির ভালিট লোয়া দেশ বিদেশো আমরা ফুটানী কিতা খবর ভালানি ভাই ভাইবাড়ির হখল ভালানি, কিতা খবর ভালানি, ভাই বাড়ির হখল ভালানি, সিলট ল দেশ लो देश बर भलाानी भाई बाड़ीर हकल भलाता खबर भलाानी भैिर होकल भलाता खबर भलाानी भैर होकल भलाता खबर भलाानी भाई बाड़कल भलाता खबर भलाानी भाई होकल भला